স্মিল হি রহ মির উল্লি আদৌ ই হসমনি অসুবহন লোহিও মন মিন মুশ্রিকে كتاب الله دستور و خير الخلق اسوتنا بسنته جلا نوري لهدي الحق ارشدنا كتاب الله دستور و خير الخلق اسوتنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجا لهدي الحق أرشدنا لذزمت محاضل القرآن فذكر الله يسعدنا عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا تميزنا بكل الفن وتجمعنا محبتنا وصدق القول نعرفه السلام عليكم ورحمة الله وبركاته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 ওয়া মাতাসুসামা গামা মহানালা সমস্ত প্রশংসা যে আল্লাহ রাবুল্লা আলমিন তার জাত সত্তা সেফাত গুণাবলী এবং তার কাজে রবু বিয়াতে এবং তার এবাদত বন্দিতে একক আল আহাদ আল ফারদুসামাদ যার কোনো শরিক নেই যে আল্লাহ রব্বুল্লা আলমিন তার সম্পর্কে সবচেয়েতে বেশি জ্ঞানী এবং তিনি নিজ সম্পর্কে যা কিছু বলেছেন তাই হচ্ছে সত্য আর তাঁর সম্পর্কে তারপরে রসুরল্লাহ সাল্লা ইসলাম সবচেয়েতে বেশি জ্ঞানী সালিমু সালাম নাজ মাহমুদুর রসুল্লাহ সাল্লা সালামের উপর যিনি আল্লাহ রবাহ আলম জাত সেফাত সম্পর্কে মমিন মুসলিমদেরকে তার ওম্মতকে সঠিক ধারণা দিয়েছেন জ্ঞান দিয়েছেন আমাদের আল আকিদা ওয়াসেতিয়ার আল আকিদা আল ওয়াসেতিয়ার আজকে যে বিষয়বস্তু দিয়ে শুরু হবে সেটা হচ্ছে মহান আল্লা সুবাহ আল্লাহর আগমন আল্লাহ আসবেন বিশেষ করে বিচার দিবসে হাসর মাঠে বান্দাদের মাঝে বিচার ফায়সালার উদ্দেশ্যে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 आल्लार आशा आल्लार आशार मत आगमार आशा जागर झेड़े दी तक से जगह शून्य हो जाए जे जगह थामी अवस्थान करी से जगह फुल आज जताायते सामने पिछने डने बे अल्लाहर সৃষ্টি জমিনের মাঝে চলাফেরা করলে জমিন আমাদের ইসলামী নেতা ইমা রাহেমা বেশ কিছু আয়াত নিয়ে এসছেন কোরআন কারিমের স্পর্শ আয়াত আল্লাহর আগমন সম্পর্কে আল্লাহ আসবেন মহান আল্লাহ করছেন তার একটি আয়াতে এ শুরু করার আগে ভাষ্যকার যে এই বিষয়টির চ্যাপ্টার বা পর্ব সম্পর্কে বলছেন তা বলি ব্যাখ্যা করে ইল্লাহ আল্লাহ সুবাহ আগমন লেফাসলিল লেফাস বিচার ফেসালার উদ্দেশ্যে বাইনা এ বাদহি তার বান্দাদের মাঝে বিচার দিবসে হাসরের মাঠে আল্লাহ জাল আলহি যেমন আল্লাহ রাবুল আলমিনের মহত্ব বড়ত্বের উপযোগী হইতে পারে প্রথম মানে দেখাও হয় এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ আর নাজারায় অপেক্ষা ইন্তজার অপেক্ষার অর্থে রয়েছে তারা কি অপেক্ষাই রয়েছে প্রতীক্ষাই রয়েছে একমাত্র এই বিষয়ের যে ইল্লা আইয়াতে ইল্লাতে হাফিজলাল মিন মিনাল গামামে যে মহান আল্লাহ তাদের কাছে আগমন করবেন মেঘমালার ছায়া তলে মেঘমালার ছায়াতলে তলে সাদা মেঘমালা দিয়ে অনেকে বাংলা অনুবাদ করেছেন মেঘমালা জোলাল জোল্লা তুনের বহু বছর মানে ছায়া হয়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 আল্লাহ আল্লাহ আসবেন এবং ফ্যাস করতে গিয়ে হয় কারো সম্পর্কে বাড়াবাড়ি হয়ে যায় জুলম হয়ে যায় যতটা অপরাধ তার বেশি শাস্তি দিয়ে দেওয়া হয় আবার কখনো কখনো অধিকাংশ ক্ষেত্রে ন্যায্য অধিকার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 সব স্পষ্ট হয়ে যাবে আল্লাহাম আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত পরিণামের মালিক এতে যেটা দেখানো সেটা হচ্ছে আল্লাহ তাদের কাছে আগমন করবেন কোন দিনে সেটা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 পরে ওই বাক্যে ইল্লা আসছে ব্যতিক্রম এক্সেপশন করা হচ্ছে তখন হালমানের না হয়ে যাবে মায়ের অর্থ নেগেটিভ অর্থ হবে কি আর জিজ্ঞাসার অর্থ থাকবেন আমি করছি এজন্য হালিয়ান থাকবে না ইতিহম মুলমাল তারা একমাত্র ফেরাস্তারি আসার অপেক্ষা করে এটা আমি কি করছি টানা অর্থ করছি शाबीिक अर्थ शब्दी अबेक्षा तरह से अल्लाहर आगमन एलियान जरुना तेरिस्तार आगमन अब्यथवा तुम्हार रबे आगमन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 तो इल्लार प्रयोग जो कर लल कहूर पर हाँ उद्देश्य हम मान यार संशोधन एक सीमित कर हानी आसार उपकारिता हम नानी आसार कारो बाड़ी जाए ना। बाड़ी जा। नायर पर मान जाए सीमित তো ঠিক এইখানে ওইভাবে আল্লাহ নিয়ে আল্লাহ তো সোজা অস্থায় বলে যে তারা অপেক্ষা করে আর হাল আস্তা করতে পারত কিন্তু ওই যে শুধু এই বিষয়টির অপেক্ষায় তারা রয়েছে শুধু এই অর্থটা প্রকাশ পেত না হাসার যেটা কারবিতে বলা হয় সীমিত করে দেওয়ার অর্থ यह थो थो आला, आला तुम्हारे मदद करी तुम्हारे मदद करी और एक मत तुम्हारे मदद कर একমাত্র তোমার কথা মানি মানে কারো কথা মানি না আশা করি বুঝতে পারছেন এটাকে আরবি হাসার বলা হয় অর্থকে সীমিত করে দেওয়া এই উদ্দেশ্যে একান্তায় এসছে সাহায্য হ্যাঁ ওয়াই একান্ত একমাত্র তোমার কাছেই সাহায্যে কোনো দূর আরেকটাতে আছে আল্লাহ হ্যাঁ তার মানে কি আল্লাহ তোমার কাছে তোমার কাছে সাহায্য চাই তুমরা আরো কারো কাছে চায়।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 সব দিক অর্থ বুঝতে শিখলে আর আমি টানা যখন অর্থ করলাম আসলো না আর ছাড়ার অর্থ আসলো না তাই না তারা একমাত্র আল্লাহ আগমনের আক অপেক্ষা করে দেখেন হাল মানে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 ওই তলাশ করলে কাজ হবে না তো দ্বিতীয় এতে কি রয়েছে যে তারা একমাত্র কিসের অপেক্ষায় রয়েছে যে ফেরেস তারা তাদের কাছে আসবে অথবা হে নবী তোমার প্রতিপালক আসবেন অথবা তোমার প্রতিপালকের কিছু নিদর্শন কিছু বড় নিদর্শন দেখতে চাই বড় নিদর্শন হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাওয়া তারা সংশোধন করবে না যতদিন পশ্চিম দিক থেকে সূর্য না উঠবে তারা সংশোধন করবে যতদিন তার জালকে চোখে না দেখবে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 রবের আগমন ঘটবে সুরে আনাম আয়াত নম্বর একশো আটান্ন তৃতীয় আয়াত মহান আল্লাহর বাণী ক্যাল্লা কশ আগে যে বিষয়টি যে ধারণা রাখছো অথবা যে কাজ করছো কশ্চিন কালেও সেটা নয় এজা দুঃখিল আরদ দো ধাক্কান ধাক্কা করো যখন জমিনকে পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে ওয়াজা আর একুশ এবং বাইশ এতে কি দেখালেনব্বা ওখানে ছিল আশার অর্থাৎ আতা মানেও আশা হয় ইয়াতি আহম বা আর যা আনে আশা হয় আসবেন আল্লাহ আসবেন কেমতের কথা বলা যেদিন পৃথিবী ধ্বংস করে দেওয়া হয় তারপরে খান এক নম্বর পঁচিশ ওয়াতা কুমা যেই দিন আকাশ মেঘমালাসহ ফেটে যাবে বিদীর্ণ হবে আকাশ মেঘ মালা সকু বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে আর আকাশের অসংখ্য ফেরেস্তা নেমে আসবেন আসবে অনুজ্জল তেরেস্তাগণকে এবং তার আয়ের আগের আয়তগুলিতে রয়েছে আল্লাহ রবাহিন আসবেন কোথায় মাঠে আয়াতগুলিতে স্থির হয়ে গেল এখন আয়াতগুলি থেকে যেটা দেখানোর বিষয় যদি আমি স্পষ্ট করে দিয়েছি এখন আল্লাহ থেকে শুনে বলছেন তাই না হালিয়ান তারপর এটা রয়েছে যে ইল্লাহ মালায়ব্বা আর তারপর এটা তো রয়েছে ওয়াজা আরব্বাল মালাক আর তারপরে রয়েছে আকাশসমূহ বিদীর্ণ হবে চূন্য বিচ্ছিন্ন হবে আর বহু দরজা বিশিষ্ট হবে তারপরে ধ্বংস হয়ে যাবে আর আকাশ তাই ফেরিস্তার নেমে আসবে ফেরিস্তাদেরকে কেন দাঁড়াবেন কারণ আল্লাহ রবুল আলমেদ বিচারের জন্য আসছেন ফেরেস্তারাও সারি বন্ধ হয়ে এসে দাঁড়াবে আল্লাহর হুকুম পালার জন্য প্রস্তুত হয়ে থাকবে কখন কি আল্লাহর হুকুম হয় এই আয়াতগুলি থেকে যেটি দেখানোর বিষয় স্পষ্ট করে বা এত জানায় জানাই কি জানাই ইসবাত আল্লাহ আগমন এবং আশা মজি মানে আশা আগমন আর ইতিয়ান মানেও আগমন আতা থেকে ইতিয়ান মজদাত হচ্ছে সত্তাগত দিক থেকে এই নয় যে আল্লাহর আজাব আসবে হ্যাঁ আল্লাহর হুকুম আসবে আমরোর আব্বিকা এগুলো হচ্ছে বেদাতিদের তাউল আশা আলামীকিজাল আলহী যেটা আল্লাহর বড়তো মহত্বের জন্য উপযুক্ত হয় লেফাস কি জন্য আসবেন লেফা কাজা বাইনা এবাদেহী তার বান্দাদের মাঝে চূড়ান্ত ফা করার জন্য বিচার ফাইসলার জন্য আল্লাহ হচ্ছে কোন ধরনের সিফাত গত আলোচনায় ঈদুল আজহার আগের যে আলোচনাটি ছিল তাতে বলেছিলাম যে আল্লাহর সেফাত হচ্ছে দুই রকমের কার আছে আল্লা সেফাত গুণ গুণগুলি আল্লাহ রাবুল্লা আল্লাহ মেনে সত্তাগত জাতি গুণ সত্তাগত গুণ মানে এমন গুণ যেগুলি আল্লাহর জাতের সাথে সত্তার সাথে সম্পর্কিত সহজ ভাষা আর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 হাত আল্লাহর চোখে আল্লাহাতে আরবিতে কি বলবেন সেফাতে জাতিয়া আর সেফাতে জাতিয়া মানে সত্তাগত গুণ যে গুণগুলি সম্পর্ক আল্লাহর সত্তার সাথে আর বহু গুণ রয়েছে যে গুণগুলি আল্লাহর কাজের সাথে সম্পর্কিত যেমন আল্লাহ আসেন আসাটা আল্লাহিত না আল্লাহ আল্লাহর আসা আল্লাহর দেওয়া আল্লাহর সেফাত কিন্তু আল্লাহর কি সেফাতে ফেলিয়া কর্মগত গুণ জি সেফাতে সেফাতে ফেলিয়া এখানে কি বলছেন যে आगमन आशा हार्स मान कर्मगत गुड আল্লাহা তার আসল মর্মে যেটা তারা মানে অবব্যাখ্যা করা যায় তাও মানে অপব্যাখ্যা বা অর্থের বিকৃতি ঘটানো যায় আমিহি আল্লাহর আশাকে আল্লাহর নির্দেশ আসবে কেমত আল্লাহ কি আসবে হুকুম আসবে এটা বেদাতিদের অপব্যাখ্যা বা অর্থের বিকৃতি কামা যেমন আল্লাহর আল্লাহ আল্লাহ কোনো চড়বেন দেখেন শায়ত যুক্তি দেখাইতে লাগলো কোরআনের আয়তের সামনে যুক্তি পেশ করে না আয়তের অর্থের বিকৃতি ঘটানো আল্লাহ আসবেন আল্লাহর হুকুম আসবে হ্যাঁ আল্লাহর আদেশ নিষেধ আসবে তাই বলছেন যে এর অর্থের বিকৃতি ঘটানো অনেক গুণ অস্বীকার করেছে তারপরে আশাড়ি মাথুরি দি এরা কে সাব্যস্ত রেখে বাকিগুলোকে তাওল করেছে অস্বীকার না করে এরা কি করেছে অপব্যাখ্যা করেছে অর্থের বিকৃতি ঘটেছে আশারি মাথুরি ওদের সবগুলির খণ্ডন তারা বলে থাকে আছেন সেখানে আসবেন রবের হটা নাই রব আসবেন না কি করবেন রবের হুকুম আসবে ওয়াহ আমিন তাহরিফ আয়াতিল্লা বলছে এগুলি আল্লাহর আয়াতের তাহরিফ মানে বিকৃতি ঘটানো शब्दगत शब्द को बदले दिले जाते बदले शब्द पाल्टे गब्द ठीक आई अर्थ पाल्ट दिल मुस्लिम मात्र बेदा তারা যেখানে কোরআন হাদিস সাব্যস্ত করতে চেয়েছে সেখানে তারা কি করেছে শব্দ তো কোরআন আছে কিন্তু অর্থের তাহারি ঘটিয়েছে যেমন আল্লাহর কুদরত কুদরতি হাত আল্লাহর চোখ না রক্ষণ আবেক্ষণ না ইত্যাদি ইত্যাদি আল্লাহ আল্লাহর নেমে আসেনা আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন অবতরণ না না না আল্লাহর রহমত নেমে আসেন शाहेद मान सी शाहेद मान प्रत्यक्ष दर्शी है दो शाहेदा मान सी देवा और शाहेद मान प्रत्यक्ष दर्शन कि हजिर ना हजिर नाकान शाहेदान मान शाहेद मान सा अर्थ हलो कि हम মানে আপনার আর বড় শির করে এইভাবে একদিন আমি তফসিল করতে বলেছি সালায় সালো মানে জিজ্ঞাসা করা হয় আর শালে আসলে মানে চাওয়া হয় হয় চাওয়া দোয়া করা আর একটা কি হয় জিজ্ঞাসা করা আমার সম্পর্কে তোমার যদি জিজ্ঞাসা করে তো শাল মানে জিজ্ঞাসা করা সওয়াল ওখান থেকে সওয়াল করছেন আর সওয়াল মানে ভিক্ষা করা এই জন্য ভিক্ষুকে অম্মা এলাফালা নহার ভিক্ষুক যে চাই হাত পেতে ওকে ধমক টমক না তাই না हे नबी तुम्बे रसुलगन के पाठे ते जिज्ञासा कर देखो तमिल दिन तहिदीदी धर्म नहीं पुतुलर्म नहीं আজ আল্লাহ রহমান রহমান ছাড়াও কি আর কোনো চলবে আলোচনা হচ্ছে তোমার পূর্বে যে রসুলদেরকে পাঠিয়েছি তাদের কাছে তুমি চাও যাচ্চা করো মানে নবীকে আল্লাহ বলছে যে এব্রাহিম ইসার কাছে কি করো যাচ্ছা করো তো কর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 আল্লাহ জ্ঞান বিবেক দিয়েছেন জ্ঞান বিবেক মালিক পছন্দ করেন যে কোনো সৎসৎ ভালো মানুষ হোক আর একবারে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ যদি জিজ্ঞেস করেন এক মালিক পছন্দ করেন না দশ মালিক পছন্দ করে কি বলবে একই উত্তর হাউস ড্রাইভারদের দশজন মালিক পেরেসানি শেষ নেই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 এই এই কথা বলে চলবে না যে আমাদের মোল্লা হুজুরা এই ধর্ম শিখেছ আল্লাহ আমি করবো জানতাম না আল্লাহ বিবে যথেষ্ট বুঝতে কেন ইসলাম বুঝনি তৌহিদ বুঝনি কেন তৌহিদ হচ্ছে মানুষের প্রকৃতি মানুষ সাড়ে হার পায় হ্যাঁ যে এক মালিক পারে তারপরে এছাড়াও কমন সেন্স আছে যে মৃত মরা মানুষ আমাকে কি করে দিতে পারে হ্যাঁ আমি তো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারবো কি চিল করতে পারে ও খবর ও জানে না কি হবে মৃত ওকে কি করে ডেকে পাওয়া যেতে পারে এই কথা বুঝিয়া আসতাম না ওলিয়া ওলিয়া আপনি কি বলেন ওরা মরেও মরে না ওরা সীমাহীন শক্তিশালী হয়ে যায় আল্লাপদ শক্তিতে কাজ করে তারা খোদাই শক্তি বুঝা গেছে এইগুলো হলো আমার ধর্ম যার ফলে কখন নাজার পাবেন আল্লাহ আকলের হিসাব নেবেন শুধু সমাজের হবে আলাদা এত মত এত হুজুর আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর হাত আছে বলছেন না হাত মানা যায় না আরে আপনার হাত বললে তো মানা যায় কি টন্ডা হওয়া পছন্দ করে টন্ডা হওয়াটা ত্রুটি না পূর্ণতা কেউ যদি বলো হাত নেই তো কি বলবেন ত্রুটি যুক্ত আর আল্লাহর হাত নেই আল্লাহর কুদরতি হাত তুটি যুক্ত কথা কমন সেন্সে বুঝে আসে না আপনি ওই আশারিদের কথা নেবেন বেদাত আকালকে কাজে লাগাইতে হবে আল্লাহ সমস্ত ক্ষেত্রে পাক পবিত্র সমস্ত ত্রুটি থেকে ঘাটতি থেকে যেগুলি মানুষের ক্ষেত্রে সৃষ্টি করে ত্রুটি মনে করা হয় সেগুলি অবশ্যই রবের ক্ষেত্রে ত্রুটি কি করে সেগুলি হইতে পারে সমস্ত ত্রুটি থেকে মুক্ত তাহলে আল্লাহন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 সময় গুলির যে তকবীর গুলি রয়েছে আরফাউদ্দিন থেকে তকবির করে তকবিরে মোকাইয়েদ আর তার আগে তকবির করে তকবিরে মোতলাখ মোকাইদ মানে কি ফরোজ নামাজের পরের সাথে সম্পৃক্ত পরে পরে বলবেন আপনি ঠিক না মোকাইয়াদ আর মোতলাখ হচ্ছে মানে সব সময় যখন তখন বলতে থাকবেন ঠিক তেমনি আল্লাহর ক্ষেত্রে এই আশা এবং আগমন এই ইতিহান আর মজি আতা घटी अर्थ कर बला आल्लाहमत गल आशा कीसर साथ হ্যাঁ রহমতের সাথে তখন বলবো হ্যাঁ আল্লাহর রহমত যেহেতু লাগাবার বা সব লাগাবার প্রতিদান লাগাবার অধিকার নেই আপনার ফায়দা কানাল মুরাদহি যখন উদ্দেশ্য হবে আল্লাহর রহমত আসা বা আল্লাহর আজাব আসা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 আর আরেকটা ব্যবহার প্রয়োগ এইটা এটার প্রয়োগ যেমন একটা হাদিস এসছে কামাফিল হাদিস যেমন ওয়াল এমন তার রহমত এবং কল্যাণ নিয়ে আসবেন আল্লাহ আসবেন কিসের সাথে রহমত এবং নিয়ে তাহলে এখানে আল্লাহ কি নিয়ে আসবেন রহমত আর কল্যাণ নিয়ে আসবে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে সুতরাং যেখানে সম্পৃক্ত সম্পৃক্ত যেখানে সম্পৃক্ত নয় সরাসরি আল্লাহর আগমনের কথা বলা হয়েছে তখন আল্লাহর আগমন বলবেন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 মানুষের কাছে আশা ব্যবহার হয়েছে কিন্তু আল্লাহর সাথে সরাসরি কোনো কিছু সম্পৃক্ত করে নাই ফাহ আল্লাহ এখন ইল্লা সুবাহ এখানে অর্থ একমাত্র আল্লাহ সুবাহ আগমনের নেবেন বলবেন না আয়াত আসল আল্লাহর আসার কথা আর ওখানে আপনি আল্লাহর আদেশ আল্লাহর রহমত আল্লাহর সাথে লাগিয়ে দেবেন চারশো সাতাইশ পুল দ্বিতীয় যে পর্বটি আলোচনা করব আজকে সেটা হচ্ছে মহান আল্লাহ সুবহান চেহারা কি সম্পর্কে মুখমন্ডল তা আল্লাহ চেহারা যদি কোর না আসে তো এটা মানবেন না হ্যাঁ বলেন আল্লাহর চেহারা কোরআন আসলো আর বলছেন আল্লাহর চেহারা না চেহারা মানে সত্তা জাত চেহারা মানে কি করেছে আসার জাত আল্লাহর চেহারা नहीं चेहरा अस्वीकार चेहरा जिज्ञेस ना अपना चेहरा, चेहरा, चेहरा, चेहरा, चेहरा नहीं थे तो गला काटा गला मानस तक ना चेहरा चेहरा रब आपके चेहरा दिल सेबे नहीं कारो चेहरा गई कुरान सुना ते भ्रांत धारणा गरते गुमराहते नाना नाना आल्ला तो सृष्टिर तुलना पलायन करते गार करते কখনো কখনো সেটা কুপুরি পর্যন্ত পৌঁছিতে পারে সুবাহ জন্য সুবাহার প্রমাণ দেখেন কোরআনের দুটি আয়াতে রয়েছে মহান আল্লাহ এর সাদ করেছে সুয়ে রহমান নম্বর কি বলছেন ধ্বংসশীল ফানা মানে ধ্বংস হয়েছে ধ্বংসশীলা তবে হে নবী তোমার প্রতিপালকের চেহারা অবশিষ্ট থাকবে জুল জালাল যিনি महियाान गड़े मरिकारी चेहरा अवशिष्ट चेहरा चेहरा बनिया बारे बांगला भाषा घोड़ार डिम सम्पर्क না গাধার ডিম নেই বাচ্চা হয় ডিম বলে কিন্তু এটা বাংলা ভাষা তুই ঘোড়ার ডিম পাবি মানে জিরো হ্যাঁ কিছু না তো একমাত্র ঘোড়ার ক্ষেত্রে ঘোড়ার ডিমটা ব্যবহার করে বাঙালি জাতি ঘোড়ার ডিম নেই তারপরে ঘোড়ার ডিম আল্লাহ কি কোরআানে ঘোড়ার ডিমের কথা ব্যবহার করেছেন নাকি হয় আল্লাহর চেহারা আছে আল্লাহ চেহারা আছে আল্লাহর জাত আছে আর যেগুলি আমাদেরকে জানানো হয়েছে সেগুলি বলবো হ্যাঁ আছে আর যেগুলি বলা হয়েছে সেগুলো নেই আর যেগুলি সম্পর্কে কিছু বলা হয়নি সাইলেন্ট আমরাও চুপেন্ট चोखे कथा बोला हाथ बोला अल्लाहर पेर कथा बहुत अल्लाहर नाक कथा अः ना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 যেখানে আল্লাহ বলেছেন হ্যাঁ রসুল বলেছেন হ্যাঁ হ্যাঁ না বলেছেন না চুপ আছেন চুপে গেছেন আপনিও থেমে যান আমি বলতে পারবো না জানি না আল্লাহ রুহ যদি কেউ বল আল রুহ আছে কি হ্যাঁ কি বলবেন হ্যাঁ না সহিম ওর মাধ্যমে অনেকে হেদায়ত পেয়েছে কিন্তু আসমা সিফাতের জ্ঞান না থেকে একটা চটি বই লিখেছে বইটা এখন আমি লুকিয়ে রেখেছি কাউকে দেখাই না গুমরা যাবে না বললে অথ মাসলা ফেকার যদি চিকিৎসা করতে লাগে এম বিবিএস ডাক্তার এসে বিল্ডিং বানাইতে লাগলে বিল্ডিং এর দশা কি হবে ইঞ্জিনিয়ার গিয়ে যদি ডাক্তারখানায় বসে ওষুধ দিতে লাগে তো কি হবে शरीराम आल्ला जख शो कान आई गुमराहर शिकार विषय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 कार चेहरा छाड़ा चे सुबह चेहरा चेहरा चेहरा उठा पुरोटा उद्देश्य कर देखा हम इम আপনার চেহারাটা অনেক দিন ধরে দেখিনি তাই না তার মানে দেখেছি দেখেছি বডি চেহারাটা দেখিনি তাই না না চেহারা বলছে আপনাকে দেখিনি আপনাকে এত শর্ট কথা বল আপনার চেহারা আর শব্দ বাড়বে দরকার টা কি ছিল কিন্তু এটা ভাষাটা অলঙ্কার আমরা বলি আপনার চেহারা দেখা দেখতে পাওয়া যায় না বলছি না বলছি না চেহারা বলে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করেছে ঠিক তেমনি আল্লাহ দেখি না উদ্দেশ্য করা হয়েছে আল্লাহর চেহারা দিয়ে আল্লাহর চেহারা আছে আল্লাহ চেহারা কার মতো আল্লাহ মতো যেমন উপযোগী হয় আরে পার্থ করেছে এই কথাগুলি নেত্রী মহামায় বারবার আলোচনা করেছেন বা সম্পর্কে যারা আলোচনা করেছেন তারা সৃষ্টি পার্থক্য একজন মানুষের চেহারা আর মানুষের চেহারা ছাগলের চেহারা আছে মুখমন্ডল আছে কিন্তু তার মতো কেউ যদি বললে গরুর চেহারাটা কেমন গরুর চেহারা গরুর হ্যাঁ মুরগির চেহারা মুরগির মতো মানুষের চেহারা কেন মানুষের মানুষের মতো যে আল্লাহর চেহারা আল্লাহর কোন তুল চেহারা কে সাব্যস্ত করা হয়েছে চেহারা প্রমাণ করা সত্তাগত না কর্মগত সত্যাগত আল্লাহর আসল অর্থে রয়েছে যেটা আল্লাহ সুবাহী তার মতো কোনো কিছু নেই যারা সেফাত যারা নিষ্ক্রিয় করেছে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 তখন পড়তে হয় মসজিদে প্রবেশ করলে পড়তে হয় আজিম আমি আশ্রয় গ্রহণ করি মহান আল্লাহ আজিম আল্লাহর নাম আসলো না আসলো না আসল তারপরে ওবে করিম এবং তার সম্মানিত চেহারার আশ্রয় গ্রহণ করি সম্মানিত চেহারার আশ্রয় গ্রহণ করি আজ করা হল এবং দিয়ে जख एव बनाए मातुफ मातुफ आलई जेट आगे बर्णना पर वर्णना कर दो भिन्न भिन्न विषय एक ही विषय है एक ही व्यक्ति है ना इदा भी ग्रामर जेमन बोली ऐले एसारिन्न कि दिदार एस, एस, एस मुबारक इस এটা ভিন্ন তা চাই মানে যেটা পরে বর্ণনা করে সেটা আগের চাইতে ভিন্ন আল্লাহ আল্লাহ আর ওবেঝ হচ্ছে আল্লাহ আল্লাহর জাত ছাড়া আল্লাহ আলাদা জিনিস মানে আল্লাহর ওয়াজ মানে জাত নয় সত্তা নয় বরং ওয়াজ চেহারা আছে এজাফত করা সম্পৃক্ত করা হয়েছে জাতের সাথে ওয়াজা রবাহকা তোমার রব রবিকা ওজা ও কি আছে ওয়াবকা তাহলে শব্দটি তাহলে অতিরিক্ত আর কোরআনে অতিরিক্ত কথা বয়ান করবে क्षिप्त कर पृथ्वी एम है सत्ता चे? चेहरा मान हमदान बदला এইরকম হয় না বরং অভিধান যদি খুলেন ডিকশনারি খুলেন তাহলে দেখবেন অজোন মানে হচ্ছে ফেস অজন মানে হচ্ছে মুখমন্ডল কোনো জায়গায় কোনো ডিকশনাই খুঁজে পাবেন অজোন মানে সত্তা অজন মানে ব্যক্তি এরকম হয় না এই অর্থ কোন ডিকশন পাওয়া যায়নি চেহারাটা যখন হলো তো হাতের দশটা শেষ করিনি তাই না তারপরে ভাস্কর বলছেন এসবাতিম कुरानी कैरिमे आल्ला आलमीन जन्म हाथ हाथ हाथ आई हाथ हाथ नई हाथ रही हाथ प्रमाण रही आयत देखा दू हाथ रही मोहन आल्ला आय न पचा দুই হস্ত দিয়ে সৃষ্টি করেছি খালাক্ত সৃষ্টি করেছি বেয়াদা আমার দুই হাত দিয়ে দা যখন ইয়ার সাথে ইজাফত হয়েছে তখন নুনটা হজফ হয়ে গেছে তা স্নেহান্ন জমান্নায় দুই হাত দেখেন সুরের মায়ের আয় মানে চৌষট্টি ওয়াকালুদ ইয়াদাহী মগলুল্লাহ ইহুদিরা বলতো যে আল্লাহ হাত হচ্ছে কি আবুদ্ধ আল্লাহর হাত বাঁধা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 তাদের হাত ধ্বংস হোক বলেছে তার জন্য তারা অভিশপ্ত হোক বরং আল্লাহ তার দুই হাত মফসুতাত যেমন ভাবে চান তেমন ভাবে তিনি ব্যয় করেন আয়াতে কি প্রমাণ পাওয়া গেল আল্লাহ দুই হাত ইয়াদাহু আমি নিজের হাতে সবসময় দুই হাত কথাটা বলি না আমরা হ্যাঁ দুই হাত লাগিয়ে কাজটা করেছেন কিন্তু এ আমি নিজের হাতে করেছি রাজমিস্ত্রি বলছে দুই হাত লাগেছেন এক হাত দিয়ে কাজ করেছে কিন্তু দুই শব্দটা তো ব্যবহার করেনি কিন্তু উদ্দেশ্য দুই हाथ आल्ला प्रमाण पागल तीन टी आये आयत ये लेखक इम्ला उल्लेख कर आयत मे रखबे ठीक है দুই হাস হাত হাতকে সাব্যস্ত করা হয়েছে ও আন্না হাতানে আর আল্লাহর যে দুই হাত রয়েছে সত্যিকার অর্থে হাকিকি হাত নয় বরং হাকি কি হাকি কি আর বড়ত্বের জন্য উপযোগী হয় সৃষ্টির হাতের মতো না সৃষ্টির দুই হাতের মতো নয় কোন তুলনা নাই আমাদের হাত এই ছোট হাত হাতে পাঁচটা আঙ্গুল আছে তার মধ্যে এভাবে আছে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুর সাথে কোন তুলনা নেই আল্লাহ রা জাত যেমন তেমন আল্লাহ রানিস কেন কোনো কিছুর সাথে তুলনায় ঐ সুরেশ্বর আর আয়ত্ত মনে রাখবেন মাপ কাঠিয়ে গত সপ্তাহের আলোচনা এসেছে লাইসা কামিস্লেহি সে আল্লাহর মতো কোনো কিছু নেই আল্লাহর জাতের মতো কোনো কিছু নেই আল্লাহর হাতের মতো কারোর হাত নেই আল্লাহর চেহারার মতো কারো চেহারা নাই আল্লাহর কাজের মতো কারো কাজ নাই আল্লাহ রহমতের মতো কারো রহমত নেই আল্লাহ রাস্তির মতো কারো শাস্তি নেই সমস্ত গুণের ক্ষেত্রে বলবেন এই আয়াতগুলিতে খণ্ডন রয়েছে সব পথভ্রষ্টদের যারা আল্লাহর সত্যিকার হাতকে অস্বীকার করেছে এবং তাদের ধারণা আল্লাহ মুরাদ आल, मत, को हाथ मान कूदरा कूदरत हाथ मानी रूपकर्थेम मोल्लारा निजे बांगला भाषा रूपक अर्थ क्र ने फिट करते क्षेत्र दलिल रूपकर्थ होते दलिल पेश करते हैं তো অনুগ্রহের অর্থ তাবিল করে অথবা কুদ্রত হ্যাঁ অমুক দুর্ঘটনায় বা অমুকের খুনে অমুকের হাত আছে মানে অনেক সে ক্ষমতা খাটিয়েছে এইভাবে তারা বলছেন অর্থের বিকৃতি ফলুরাদ হাতের মানে হচ্ছে সত্তাগত হাত আল্লাহর হাত আল্লাহ সত্তার সাথে সম্পর্কিত তাই না এটা হচ্ছে সত্তাগত চন ব্যবহার হয়েছে কি হয়নি আমাদের ভাষা দিক ব্যবহার হয় যে দুই হাত মানে দুই নিয়ামত দুই কুদরত ব্যবহার হয় কখন হয় না যদি হতো তাহলে এক বছর আসতো যখন দিবচন এসছে তার মানে আল্লাহ চলে না আমার দুই ক্ষমতা দিয়ে কাজ করেছি হ্যাঁ আমার দুই নিয়ে আমার দুই অনগ্রহ দিয়ে কাজ করেছে না তাই বলছেন ইজলাউ খান মোর কুদরাত যদি হতো লাবাতালা বাতাল তারপরে आदम अल्लाम के सृष्टिर क्षेत्र करमत प्रश्न उठे इंग्लिस जिज्ञासा कर आल्ला के যে আল্লাহ তুমি যে বলছো যে তুমি কেন শেষ দাগ করলেন না এমন ব্যক্তিকে যাকে আমি নিজের কুদরত নিজের ক্ষমতায় সৃষ্টি করেছি তা আল্লাহ কি আমাকে হয়েছে ইবলিস কার কুদরতে তাহলে ইবলিসের সৃষ্টিতে আর আদমের সৃষ্টিতে পার্থক্য কি থাকলো আর আদমের বৈশিষ্ট্যটা কি থাকলো যদি কুদরত হয় ওর মানে তাহলে এবার বুঝতে পেরেছেন খুব সুন্দর কথা কিন্তু ভাষা দিয়ে শোনায় আপনাদেরকে বলছেন যে যদি তাহলে আল্লাহ যে দুই হাত দিয়ে সৃষ্টি করেছে আদমকে এটা আল্লাহর সাথে আর আদমের সাথে খাস করার কোনো যুক্তি নেই কারণ কাতের সমস্ত সৃষ্টি কার কুদরতের সৃষ্টি হয়েছে।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 কি পারতো আমার তোমার কুদরত দিয়ে সৃষ্টি করেছে কুদরতি হাত দিয়ে ওই জান লাউ কানাল মুরাদুদরা আর হাত মানে যদি কুদরত হইতো লাদরা তা না আল্লাহ কয়টি কুদরত দুই হাত মানে দুই কুদরত দুই হাত মানে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 كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته جلال نوري بهدي